পঞ্চদশ খণ্ড শ্রীরামকৃষ্ণ ঈশান ডাক্তার সরকার গিরিশ প্রবৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথোপকথন প্রথম পরিচ্ছেদ গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে আশ্বিন শুক্লা চতুর্দশী সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে দশমীতে বিজয়া তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যাম্পুকুর নামক পল্লিতে বাস করিতেছেন শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজে প্রশ্নের কোনো উত্তর দেন নাই চুপ করিয়াছিলেন ইংরাজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য একথার ইঙ্গিত করিয়াছিলেন এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন আজ বৃহস্পতিবার বাইশে অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ শ্যাম্পুকুরস্থিত একটি দ্বিতল গৃহমধ্যে মধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসেন ঈশান বড় দানি, পেনশান লইয়াও দান করেন ঋণ করিয়া দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া থাকেন শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন রাত্রি প্রায় সাতটা হইয়াছে বাহিরে জ্যোৎস্না পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন ভিতরে দীপালোক ঘরে অনেক লোক অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন সকলেই এক একদৃ তাহার দিকে চাহিয়া রহিয়াছেন শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন যে সংসারী ঈশ্বরের পাদপদ্যে ভক্তি রেখে সংসার করে সে ধন্য সে বীরপুরুষ যেমন কারো মাথায় দুমন বোঝা আছে আর বর যাচ্ছে মাথায় বোঝা তবু সে বর দেখছে খুব শক্তি না থাকলে হয় না যেমন পাকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে একটুও পাঁক নাই পানকুটি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা যায় দিন কতক নির্জনে থাকা দরকার তা এক বছর হোক ছয় মাস হোক তিন মাস হোক বা এক মাস হোক সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয় সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয় আর মনে মনে বলতে হয় আমার এ সংসারে কেউ নাই যাদের আপনার বলি তারা দুদিনের জন্য ভগবান আমার একমাত্র আপনার লোক তিনিই আমার সর্বস্ব হায় কেমন করে তাকে পাব ভক্তি লাভের পর সংসার করা যায় যেমন হাতে তেল মেখে কাঁটাল ভাঙলে হাতে আর আঠা লাগে না সংসার জলের স্বরূপ আর মানুষের মনটি যেন দুধ জলে যদি দুধ রাখতে যাও দুধে জলে এক হয়ে যাবে তাই নির্জন স্থানে দই পাততে হয় দই পেতে মাখন তুলতে হয় মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল মহাশয় আমাদের জনকরাজার মতো তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব আমি বললুম নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন মুখে বললেই জনক রাজা হওয়া যায় না জনক রাজা হেঁটমুণ্ড হয়ে উর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন তোমাদের হেঁটমুণ্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না কিন্তু সাধন চাই নির্জনে বাস চাই নির্জনে জ্ঞান লাভ ভক্তিলাভ করে তবে গিয়ে সংসার করতে হয় দই নির্জনে পাততে হয় ঠেলা ঠেলি নাড়া নাড়ি করলে দই বসে না জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ কি না দেহে দেহবুদ্ধি নাই সংসারে থেকেও জীবনমুক্ত হয়ে বেড়াতেন কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা খুব সাধুন চাই জনক ভারী বীরপুরুষ দুখানা তরবার ঘুরাতেন একখানা জ্ঞান একখানা কর্ম যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাত আছে কিনা? তার উত্তর এই যে দুই এক জিনিস এটিও জ্ঞানী উটিও জ্ঞানী এক জিনিস তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু কাজের ঘরে থাকতে গেলে যত হও না কেন কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নূতন হাড়িতে রাখো মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না যদি ঘোলের হাড়িতে রাখো সন্দেহ হয় সকলের হাস্য খই যখন ভাজা হয় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে সেগুলি যেন মল্লিকা ফুলের মতো গায়ে একটু দাগ থাকে না খোলার উপর যেসব ক্ষই থাকে সেও বেশ ক্ষই তবে অত ফুলের মতো হয় না একটু গায়ে দাগ থাকে সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয় আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে সকলের হাস্য জনকরাজা সভায় একটি ভৈরবী এসেছিল স্ত্রীলোক দেখে মুখ হয়ে চোখ নিচু করেছিলেন ভৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের ছেলের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদবুদ্ধি থাকে না যাই হোক যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ লাগতে পারে সে দাগে কোনো ক্ষতি হয় না চন্দ্রে কলঙ্ক আছে বটে কিন্তু আলোর ব্যাঘাত হয় না কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে যেমন জনক ও নারদাদি লোকশিক্ষার জন্য শক্তি থাকা যায়। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন তারা বীর পুরুষ হাবাতে কাঠ যখন ভেসে যায় পাখি একটি বসলে ডুবে যায় কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু মানুষ এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে স্টিম আপনিও পারে যায় আবার কত মানুষকে পার করে দেয় নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো স্টিম মতো কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাকে পাছে কেউ টের পায় সকলের হাস্য আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু সকলকে দেয় আর আপনিও খায় দাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞানলাভের পরও ভক্তি লয়ে ছিলেন